বিসমিল্লাহমানব্রাহিম হায় কি হল গোটা বিশ্বে যেদিকে তাকায় চোখে ফাঁসে মুসলমানদের রক্তাক্ত ক্ষত বিক্ষত আকৃতি কর্ণকোহরে ভেসে আসে নির্যাতিত মুসলমানদের মৃত্যুচিৎকার ভেসে আসে কত স্বজন হারানো আর্ত নার মানবরূপী হায়নার দলেরা নির্বিচারে পাশারের মতো গুলি করে মারছে কত মুসলিম যুবক শিশু বৃদ্ধ মহিলা কত মা বোন হারাচ্ছে তার মহামূল্যবান আজাদ দিশে হারা হয়ে এদিক ওদিক ছোটাছুটি করে নিজের প্রাণ বাঁচাতে পারছে না আমাদের কত মুসলিম ভাই বোন এদিকে চলছে আমাদের দেশে বারবার আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লিউসাল্লামের অবমাননার পুনরাবৃত্তি করছে এমন সংকটময় পরিস্থিতিতে আমাদের কি বসে থাকা শোভা পায় না কখনো না এখনই সময় নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়াবার এখনই সময় ইসলামের শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়াবা এখনই সময় আমাদের ইমান বাঁচাবা এ প্রত্যাশায় সিলেটের জাগ্রত সাংস্কৃতিক সংগঠন দূর্নিবার সাংস্কৃতিক কাফেলা আবারও আপনাদের জন্য উপহার দিচ্ছে একগুচ্ছ জাগরণী সঙ্গীতের হৃদয় জাগানি অ্যালবাম হকের দাওয়া দিতে মাঠে দুঃমনের হুশিয়ার তাহলে শোনা যাত দূর্নিবার সাংস্কৃতিক কাফেলার কেন্দ্রীয় সংগীত পরিচালক হাফিজ কথা রচনায়। ও দুর্নীবান সাংস্কৃতিক প্রতিষ্ঠাতা পরিচালক দৃষ্টি প্রতিবন্ধী সারা জাগানোর তরুণ শিল্পী হাফেজ মাওলানা তাহিরুজ্জামানের কণ্ঠে তার প্রথম একক অডিও অ্যালবাম হকের দাওয়াত